अडियो बुक इ बुक कम्पिवटर सफ्टवेयर मोबाइल सफ्टवर नतून नतन आर्टिकल नतून नतन लेखक किंबा लेखिका गल्प ज्ञान बिनोदन एमकी ज्ञान विकास डट कम प्रदत्त शिक्षा बृत्रि आज ही भिजिट कर डब्लिव डब्ल्यू डब्ल्यू डट ज्ञान विकास डट जकल गल्प बेटे राजपुत्र नरेंद्रदेव यवलम्र दृष्टि प्रतिबंधी सहयोगित हम सूत कनरूप आर्थिक किंबा वणिज्यिक व्यवहार सम्पूर्ण रूपे निषिध বেটে রাজপুত্র নরেন্দ্র দেব জ্ঞান বিকাশ এর সৌজন্যে পাঠ করছি ফাবিয়া ফেরদোস এক যে ছিলেন রাজা তার চারটি রাজপুত্র চারটি রাজপুত্রের মধ্যে তিনটি ছিল বেশ বলিষ্ঠ ও দীর্ঘকায় কিন্তু দুর্ভাগ্যক্রমে কনিষ্ঠ রাজপুত্র ছিলেন অত্যন্ত খর্বাকৃতি তবে দুর্বল নয় বরং অধিকতর বলবান দীর্ঘকাল তিনকার রাজকুমারের রূপও ছিল কার্তিকের মতো সুন্দর কিন্তু ছোট রাজপুত্র শুধু মাথায় বেটে নয় তার চেহারাও খুব সুশ্রী ছিল বলা চলে না রাজা তাই তার রূপবান রাজপুত্রদেরই ভালোবাসতেন বেশি আর বেটে রাজকুমারকে একটু উপেক্ষার চোখেই দেখতেন অর্থাৎ রাজার কাছে ছোট ছেলেটি বিশেষ আদর ছিল না ছোট ছেলে কিন্তু তার দাদাদের চেয়ে ঢের বেশি বুদ্ধিমান ছিল সে ঠিক বুঝতে পারতো যে তার বাবা যতটা দাদাদের ভালোবাসতেন ততটা তাকে ভালোবাসেন না কেন বাসেনা সে কারণটাও সে বুঝে ফেলেছিল সে দাদাদের মতো দীর্ঘ ও গৌরব নয় তার অন্য মতো এটা বুঝতে পেরে তার মনে ভারী কষ্ট হতো একদিন রাজাকে একলাপে সে কাছে গিয়ে প্রণাম করে পদধুলি মাথায় নিয়ে বলে পিতা আমার শ্রেষ্ঠতামার্জনা করবেন আমি আপনাকে বলতে এসেছি রূপবাণ এবং দীর্ঘ ও বলিষ্ঠদেহ হলেই যে ব্যক্তি শ্রেষ্ঠ হয় বেশি হয় বিরাটকায় হাতি কখনো নির্বাচিত হয় না একটা ছোট টাট্টু ঘোড়া জেবেগে ছুটতে পারে একটা বড় গাধা তা পারে না সুতরাং ছোট বলে আপনি আমাকে অবহেলা করবেন না আমার বৃহৎকার জ্যৈষ্ঠদের চেয়ে আমি ক্ষুদ্রাকর হলো অনেক বিষয়ে শ্রেষ্ঠ জানবেন আমার এই আত্মশ্লাঘা ও স্পর্ধা প্রকাশ দয়া করে ক্ষমা করবেন কনিষ্ঠ পুত্রের মুখে এইরকম জ্ঞান গর্ব কথা শুনে মহারাজের মুখ প্রশন্ন হাস্যে উজ্জ্বল হয়ে উঠল রাজসভায় পাত্র মিত্র পরিষদবর্গও বেশ খুশি হলেন কিন্তু জ্যৈষ্ঠ তিন রাজপুত্র ছোট ভাইয়ের মুখে এই স্পর্ধার কথা শুনে রেগে উঠলেন এই ঘটনার কিছুদিন পরে রাজার প্রতিবেশী রাজ্যের এক প্রবল শত্রু নিপত্তি বহু সৈন্য সামন্ত নিয়ে ওই রাজ্যকে ভীষণ আক্রমণ করলেন একে একে তিন দীর্ঘকা সুপরিশ বলি রাজপুত্রের যুদ্ধে হেরে গিয়ে রণক্ষেত্র ছেড়ে পলায়ন করলেন তখন সে অবহেলিত খরবকায় ছোট রাজপুত্রে একটা ভীম হুঙ্কার দিয়ে রণস্থল প্রকম্পিত করে সানিত তরবারি হস্তে অষ্টপৃষ্ঠে রণক্ষেত্রে প্রবেশ করলেন এবং এমন বীর বিক্রমে শত্রু সৈন্য সুকৌশলে ঘিরে ফেলে আক্রমণ করল যে ভয়ে সৈন্যবঙ্গ হয়ে হয়ে পড়ল। কনিষ্ঠ রাজপুত্র সেই সুযোগ করলেন যে সে আক্রমণ সহ্য করতে না পেরে শত্রু সৈন্য রণক্ষেত্র ছেড়ে ভয় পালাতে শুরু করল। ছোট রাজপুত্র তার সৈন্যদের উৎসাহ দিয়ে ক্রমাগত শত্রু নিপাতে উত্তেজিত করতে লাগলেন দেখতে দেখতে শত্রু সব নিঃশেষ হয়ে গেল তখন যুদ্ধে জয়লাভ করে বিজয়ী ছোট রাজকুমার পিতার কাছে এসে তার চরণে প্রণাম করে বললেন আপনার অতি প্রিয় জ্যৈষ্ঠ পুত্রেরা যা করতে পারেনি আপনার কনিষ্ঠ পুত্র তা বিধাতার আশীর্বাদে সুসম্পন্ন করেছে পিতা আমার সানন্দ প্রণাম নেই থেকে নেমে কনিষ্ঠ রাজপুত্রকে মহাসমাদরে আলিঙ্গনাবদ্ধ করে বলেন বৎস আমি তোমার প্রতি এতদিন যে অন্যায় অবিচার করেছি সেজন্য আমি অত্যন্ত দুঃখিত তুমি ঠিকই বলেছ পুত্র যে জ্যৈষ্ঠ হলেই শ্রেষ্ঠ হয় না ও রূপবান হলেই বীর হয় না মানুষ ক্ষুদ্রকায় হলেও তাকে উপেক্ষা করা উচিত নয় তুমি আমাকে আর যে বিপদ থেকে উদ্ধার করলে তার পুরস্কার স্বরূপ তোমাকে আমি আমার যুবরাজ পদে বরণ করলুম আমার পরে তুমি এ রাজ্যের রাজা হয়ে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে ছোট রাজকুমের অগ্রজেরা কনিষ্ঠের এই সম্মানে অত্যন্ত ঈশ্বানিত হয়ে ছোট ভাইকে হত্যা কর বা ষড়যন্ত্র করতে লাগলেন তাদের উদ্দেশ্য যখন প্রায় সিদ্ধ হবার উপক্রম সেই সময় সৌভাগ্যক্রমে ওদের এক ভগ্নী ভাইয়ের এই সরযন্ত্রের কথা জানতে পেরে রাজার নিয়ে গেলেন সাংঘাতিক খবরটা মহারাজ তিনি অগ্রজ তিনজনকে ডেকে পাঠিয়ে শুধু তীব্র ভৎসন্নাই করলেন না যথোচিত কঠিন শাস্তি দিলেন তাদের সাধারণ লোক এইরকম অন্যায় কাজ করলে তাদের যে রকম দেওয়া উচিত মহারাজ নিজের অপরাধী পুত্রদের সেই রকমই দণ্ডবিধান করলেন রাজপুত্র বলে তাদের অপরাধের বিচারে কিছুমাত্র দয়া দাক্ষিন হলেন না তারতম্য করলেন না কিছু প্রজামণ্ডলী শুনে সমবেত কণ্ঠে মহারাজের উঠল এবং তাদের শত্রু বীর যুবরাজ কনিষ্ঠ রাজপুত্রের ভূয়সী প্রশংসা করতে লাগলেন মহারাজ বিজয় পুত্রের কাছে ডেকে সয়স্নেহে বললেন আমার অন্যায় হয়েছিল তুমি আমাকে ক্ষমা করো পুত্র তোমার প্রতি আমি সত্যই অবিচার করেছিল পুরুষের যথার্থ সৌন্দর্য তার রূপ নয় তার বলবীর্য ও সাহসেই সে সবার হৃদয় জয় করে সুপুরুষ সে শ্রেষ্ঠ মানুষ হয় না এসব আমি আজ তোমারই কাছে শিখলু বিচক্ষণ ও শক্তিমান মানুষের বিজয় লাভই জগতে স্বাভাবিক আমি আশীর্বাদ করি ভগবানীবী করুন বিজয় গর্বে পুলকিত ও যুবরাজ পদে বর্তমানে অভিষিক্ত কনিষ্ঠ রাজকুমার পিতার চরণে আবার শ্বাসটা প্রণিপাত করে বলেন। আপনার আশীর্বাদ ওই আজ আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি যে আপনার হৃদয় জয় করতে পেরেছি এই আমার পরম লাভ আপনি আমার ভাইদের অপরাধ মার্জনা করুন আপনার চরণে এই মিনতি করি ওরা এবং শাসন দণ্ড দিয়ে আমি বানপ্রস্ত অবলম্বন করব। তুমি আমার পরিবর্তে এই রাজার রাজ্যের রাজা হবে এই শুভ দিনে আজই তোমার রাজ্যভিষেক হবে প্রজারা শুনে আল্লাধে जयध्वनि मुख राजधानी मुखरित कर